মেবান <coughs> করে <coughs>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 مَن يَحْدِلِ اللَّهُ فَلَهُ ظِلًّا وَمَن يَرْضَ لِلَّهُ فَلَهُ هَادِيَلا وَنَشْهَدُ أَنَّ إِلَٰهًا إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لا শু অন্য আমদান আগু অসীন শিক কদ ইন ইলস র জন্মি রকল সে কে নাম গিল যে পুর কিন অ্য কেব বিষ্ণু মিল কদকল ثم رددناه কবি سافلين সদীন الذين আমি وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بارك الله لنا ولكم في القرآن اللظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سل الله على سيدنا محمد وعلى সিদিন মৌলানি সরবরা বিকম কৃষক তুজা উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ দরবারের সর্বপ্রথমে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি শত কর্ম ব্যস্ততা থাকার আমাদের আমাদেরকে আজকের এই কোরআন মা ফিলে তৌফিক দান করেছেন আমাকে কর্তৃপক্ষ ভক্ত টিকা বিষয় দেওয়া হয়েছে সৌবত তিনটিকে আলোচনা করার জন্য তিন মক্কায় অবতীর্ণ হয়েছে রসুল হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার আগে ইসলামের প্রাথমিক যুগে করা হয়েছে তার আলোচ্য তার কে বললেন আপনাকে যেই যুগে পাঠাইছি এই যুগের মানুষ আখেরাত ভুলে গেছে দুনিয়ার নাজ নাময়া আল্লাহর কথা আর মরণের ফরজে আরেকটা জগৎ এই কথার কথার এ দুই নেই ফলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে সলাফিরার মধ্যে কোনো পার্থক্য রেখে না বরং পশুর চেইতেও তারা সলাফিরা আরো নিম্নতরে পশু তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে না বর্বর অসভ্য মানুষেরা যেভাবে তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে জীবন্ত কবর দিয়ে ফেলত কি পরিমান পশু তৈরি নিজের মেয়ের জিন্দা কবর দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলী আয়াত না দিল নবাগত এদেরকে হাসরের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমারে মারা হয়েছে প্রশ্ন হতে পারে যে মারলো হের হ্যার না জি যারে মারছে তারা জিগেব আল্লাহ বলেন নবাগত শিশুকে যে বাচ্চা জন্ম হইল এই মাসুম দিন বাচ্চারা হাসিনে কোন অহরাধে মারছে এদের জিজ্ঞাসা করার কারণ হইল আমাদের সমাজে দেখবেন কোন ছোট বাচ্চারা যদি কেউ মারে তো আপনি জানছেন মোটামুটি কিন্তু ইয়ার পরও বাচ্চারা জিগে হক এটা মাসে করে হেরে দিগা এখানে উদ্দেশ্য হইলো করে আল্লাহ যে খুন করলো সেই বাবারে জিজ্ঞাসা করিয়া শুরু বাচ্চারে দিকে তুমি তোমার মার্শে গেরা হের ভালো করে ধরতাম তর্জবান দেখো তো এইভাবে আয়াত না দিল করেছেন নবাগত শিশুকে খুন করার অপরাধে মানুষত্ব বলতে কিছুই ছিল না তুমি এবং এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে সুতরাং তুমি যার আশেক ওইসো আসে যার ওইসো হে ওই থাকছ না তুই কি কম যার লাগে না ধ্বংস হই শেষ না তোমাদেরকে আবার আল্লাহর সামনে জীবিত হই জিজ্ঞাসা করা হবে জীবনের পাপাচার সম্পর্কে এই কথাটা আপনি তাদের সামনে তুলে ধরুন তবে এই জাতিকে পরিবর্তন করা সম্ভব না যাওয়ার আগে নাজির হয়েছে ইসলামের প্রাথমিক যুগে সোরা করা হইছে। তার আলোচ্য বিষয় হলো আসলে যে আল্লাহ রাব্বুল আলমিন যখন তার রসুল বললেন যা আপনাকে যেই যুগে পাঠাইছি এই যুগের মানুষ আখেরাত ফরকাল ভুলে গেছে দুনিয়ার নাজ আল্লাহ কথা আর মরনের মরণের ফরজে জগৎ দুই নেই ফলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে সলাফিরার মধ্যে কোন পার্থক্য রেখে না বরং পশুর তারা সলাফিরা আরো নিম্নতর পশু তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে না বর্বর অসভ্য মানুষেরা যেভাবে তার নিজের মেয়েকে জিন্দা কবর জীবন্ত কবর দিয়ে ফেলত কি পরিমান পশু তৈলে নিজের মেয়ের জিন্দা কবর দেওয়া যায় আল্লাহ রাব্বুল আরামীন আয়াত না দিল করছেন এদেরকে হাসলের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমারে মারা হয়েছে প্রশ্ন হতে পারে যে মারল হের হ্যার না জিবে তুই যারে মারছে তারা জিগেবো করে আল্লাহ বলেন নবাগত শিশুকে যে বাচ্চা জন্ম হইল এই মাসুম বাচ্চারে বাচ্চারা তোমারে কোন অপরাধে এদের জিজ্ঞাসা করার কারণ হইলো আমাদের সমাজে দেখবেন কোন ছোট বাচ্চারা যদি কেউ মারে তো আপনি জানছেন মোটামুটি কিন্তু ইয়ার পরেও বাচ্চারা জিগে হক এটা মাসে করে হেরে দিঘায় ইডার উদ্দেশ্য হইলো যে মার্সে হেরে বারো করে ধরবে লেগে আল্লাহ যে খুন করলো সেই বাবারে জিজ্ঞাসা না করিয়া শুধু বাচ্চারা তোমার মারছে কেরা হের বারো করে ধরতাম তরজবান দেখো তো এইভাবে আয়াতনাদিল করেছেন নবাগত শিশুকে খুন করার অপরাধে মানুষত্ব বলতে কিছুই ছিল না আল্লাহ রসুল তাদের সামনে তুলে ধরুন যে দুনিয়া এবং দুনিয়ার নাজের কথা বলছো তুমি এবং এই না ধ্বংস হয়ে যাবে সুতরাং তুমি যার আশে কৈস এই আসে যার হেউ থাকছো না তুই আসে কেলা কি লাগে তুমি আশে কইয়া ভাগল হেউ যদি তাহে না এর আশেক হওয়ার কোন অর্থ নাই তুমি এবং দুনিয়া হয়ে যাবে এবং পাশাপাশি সামনে জীবিত হয়ে জিজ্ঞাসা করা হবে জীবনের পাপাচার সম্পর্কে এই কথাটা আপনি তাদের সামনে তুলে ধরুন তবে এই জাতিকে পরিবর্তন করা সম্ভব আর না হয় সম্ভব আল্লাহর কাছে তারা জবাব দিতে হবে জেনে রাখো এই কথা করো। এই কথাটা তুলে ধরার পরে মক্কার মানুষরা তিন দলে বিভক্ত হইছে একদল আশ্চর্যটা আমরা বিশ্বাস করি এক কাপের সে একটা পুরান আর্ানো হয়েছে রসুলের সামনে আইনে উড়াইয়া দিয়া কয় মিল জামা ও আমি আপনার আল্লাহ কি মরা হাডিটারও হাস আবার জিন্দা হলো আল্লাহর রসুল বলেন হা এই হাডির একদিন জিন্দা হয়ে পরিপূর্ণ আকৃতি হয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে এই ক্ষমতা আল্লাহ তো একটা হইল যে বিশ্বাস করা আর একটা হইলো যে ডোরের সুরে একটা হইল অবিশ্বাসও করে বিশ্বাস করে না মরার পরে জিন্দা হইবে আরেকটা হইল বিশ্বাস করে কিন্তু ডরে উল্ডা ফাল্ডা করে যেমন বুহারী শরীফে এক গভর্নার ছিলেন একবার তার আওলাদে হইলো আমার মরার পরে লাস্টারে হুইজা শালি হইয়া বাতাসমন এহানো হইলা আমার আল্লাহ হাজির করিয়া জিজ্ঞাসা করত না আল্লাহ খালি হুকুম দিছে এখন হোক সব এখন গঠন করে তখন রুজ হেরে দিছে তখন এখানে আল্লাহ তোমার ডরে পড়ছিল আমরা তো নাগাল না খাও লড়াই আমরা দেখছি দুষ্টমি করার কারণে আব্বার কাছে তোর উল্টা এই দিকে যায় তুই দিকে এই যায়। যাই কেন গেছে বাইরে গেল না উল্টা গেল উল্ডা আল্লাহুল আলামিন বলেন তুমি যে কামরা করছো আমি যে তোমার এখনো করতাম বিশ্বাস বিশ্বাস আছে এখন আপনার এখন মনে করেন যে আমি এটা দেখাইছে যে হের বিশ্বাস আছে কিন্তু ডরাই এক কাম করে নিয়েছে আর কি আর কাকেররা মরার পরে আবার জীবিত করবে এটার বিশ্বাস ওই করে না আল্লাহ করেন আর কেন দেয় বাঙে না হাসমান জামিন বাঙে না এখানে হ্যাঁ চায় হঠাৎ করে আমি কামত দিলেইতাম আপনি কথা জানায় দেন এদের কথা মতে দেব না যেদিন বাঙ্গনের আমার টাইম এদিন ওই বাঙ্গে ভাঙতাম না আবার মৃত্যুর পরে মহান আল্লাহর সামনে আমাদের হাজির করবে এটা আল্লাহর জন্য খুব সহজ কাম এই কথাটাই সুরায় তিনের মধ্যে আল্লাহ তুলে ধরছেন দৃষ্টান্ত দিয়া এই নমুনা বানাইছে না তো প্রথমবারই যখন আমি এত সুন্দর অবয়ব দিয়ে বানাইতে পারলাম দ্বিতীয়বার তোমরা আবার বানানি প্রথমবারের চিতীয়বার দ্বিতীয়বার আরো সহজ আর তো প্রথম কোন জিনিস বানানি আল্লাহিন দেখায় দিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলামের কথা কোরআনে তুলে ধরছেন হজরত উজাই আলী ইসলামের কথা আল্লাহ কোরআানে তুলে ধরেছেন হজরত উজাই আলিখ ইসলাম তিনিও ধ্বংসপ্রাপ্ত একটা শহর দেখে আল্লাহ দেখলে একটু বাভিন্ন ভাবে এই বিষয়টা তুলে ধরছেন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 তোমাদেরকে আমি আল্লাহ আবার প্রথমবার যে সময় বানাইলাম তখন তোমাদের কোন দৃষ্টান্ত কোন মিশাল কোনো ফ্যাক্টরি থেকে এর আগে এই নমুনা বানাইছে না তো যখন আমি এত সুন্দর অবয়ব দিয়ে প্রথমবার অবয়বাইলাম দ্বিতীয়বার তোমরা আবার বানানি প্রথমবারের চিতীয়বার তো আরো সহজ প্রথম কোন জিনিস বানানি যত কঠিন এর পরের বার বানানি দেখি কঠিন হয় না সহজ হয় সহজ প্রথম যেখানে আমি তোমরা বানাইলাম দ্বিতীয়বার তোমাদেরকে আবার নতুন করে বানানো কঠিন দিয়েছেন হজরত ইব্রাহিম আলিহ ইসলামের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন হজরত উজাই আলিখ ইসলাম তিনিও ধ্বংসপ্রাপ্ত একটা শহর দেখে বলেন আল্লাহ এটা যেভাবে পড়ছে আর সব মানুষে মেরে লিখো এর আবার তুমি জিন্দা করবা আল্লাহ বল তোমার কি বিশ্বাস ওন্বাস তো দেখলে একটু ভাল্লা দেখো আমি তোমার দৃষ্টান্ত দেখাই দিই দেখা আল্লাহ রাবুল আলমিন করছে কি উনার মনন দিলে মনন দিছে উনার যে দাদার গুলো সর আছে এরপরে আল্লাহ রাবুল আলমিন আবার তার জীবিত করলেন জীবিত করে জিজ্ঞাসা করেন কাম লাবিস্তা কত সময় তুমি কেন অবস্থান কিছু কম সময় আল্লাহ বলেন বার লাভিস্তা মি আকর তুমি কেন ঘুমাই তো আমি কারাবি কালামি এত সান্না তোমার সাথে যে রুটি আছে আর নাস্তা আসার দিকে হচ্ছে এখন তুমি দেখো কেমনে জিন্দা করে সমস্ত অঙ্গ প্রতঙ্গ গুলো আবার গঠন হইতেছে কিছুক্ষণের মধ্যে দেখে গাদা গাঁদা আগের মতো এরপরে জিন্দা উঠার হয়েছে আল্লাহ বলেন যেমন ক্ষমতা বান প্রত্যেকটা বস্তুর উপরে আমি আল্লাহ ক্ষমতাশীল যাকে দেখানো ইচ্ছা জিন্দা করার ক্ষমতা আমি আল্লাহ আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন গাধা মরা গাধারে কিছু খাইতেছে কুকুরে কিছু শিয়ালে কিছু মাছে কিছু শুকুনে হতো ইব্রাহিম আলীক ইসালাম এই দৃশ্যের দিক কে আল্লাহ বিভিন্ন বস্তুর ফেরো গেলি অংশ وَاِذْ قَالَ اِبْرَاهِيمُ رَبِّ اَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى اَللّٰهُ تُمِي اِدারে কে আমাকে जिंदा করবা আল্লাহ বলেন কাফেরার মত কি তোমারও বিশ্বাস হয় না ইব্রাহিম আলাইহিস সালাম বলেন قَلْبِي বিশ্বাস আমি আর নি দেখাও আল্লাহ বলেন তাহলে ঠিক আছে কেন সবগুলো করলে আমার সময় ওই তো নয় সাইড পাখি ধরলেন জাতের এর মধ্যে একটা কাওয়া যেগুলা মানুষের জীবনের সাথে মিল মন সাইডটা ফাঁকি ধরলেন কাউ সাথেও আমরা একটা মিল কি পাখির মধ্যে সবচেয়ে মতো লুবি আর কোন রূপ আমরা কেমন দেখবেন সমস্ত প্রাণীরা ফাঁকিরা খাবার সামনে পেলে টুট বয়া জাগাত বাসার থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহ আমার দুগানো নাই ট্রেকুন ও নাই আল্লাহ আমার কোন চাকরি চাকরি নেই এরপরে আবার আমার ছেলে এনে সিস্টেম নেই তোমার বন্দার খেত খাওয়ান দিছ কিন্তু তোমার বন্ধারা জাল হাত এরপরে আবার বান্ধা তুসে বর্তার বুড়িয়ার ব্যাটার বালি আমি একমাত্র তোমার উপরে ভরসা করুন আর আমার কোন বিকল্প আল্লা উপরে ভা করে রসুল বলেন বাবু তাবাকল অধ্যায় সেখানে বলেছেন যে ওই পাখিটা তখন আল্লাহর উপরে ভরসা করে খালি টনাল উড়াল দে কিন্তু সন্ধ্যার আগে আগে এমন কোন পাখি নাই যার টনা আল্লাহ বলে নাই এর ক্ষেত খামার সারা ওই আল্লাহ টনা বলে দিলা। কিন্তু কাউ আর বলে না মনে করে যে আল্লাহ আজকের খাবার ব্যবস্থা করছেন এই আল্লাহ আগামী বলব আর হয় কুটানো দান দিবনি আজকে যখন পাইছি ভবিষ্যতে লেগে কিছু মাই এই কাকের দিকে লক্ষ্য করে দেখবেন কাকে খায় না সন্ধার সময় খাওয়ান না কোনো মাস হোক রমজান মাস হতে ইফতারের টাইমে সূর্য খাও ওই সময় দেখবেন আর কোন ভাঁকে নাই কিন্তু খাওয়াটাই হন কল্লা ঘুরাই দেখুন করে দেখেন এই খাওয়ার কারণে না দেখেবার সময় চোখ বন্ধ হয়ে যেতে হয় কেউ যেমন না দেখে দেখলে লোজ আমরা অবস্থা এলো আমরাও খাই না ভবিষ্যতের লেগে জমাই আর কাট দেওয়ার টাকা উড়াইতে গেলে গুপন নম্বরটা আমার ওই অন্য কেউ থাকলে চোখ ফিরে দিকে যা ভবিষ্যতে খাওয়ান হয় না কেন হয় না না হওয়ার কারণ হলো কাকটা চোখ বন্ধ করে রাখছে তো কোন জায়গার তো আমরা দেশের যখন সনের ঘরের আছে হচ্ছে গাইলো খাওয়া হয়তো ছিল খাওয়া আর জমা করা জিনিস নিজেও খাই তারলো না ভবিষ্যতে জমা করার আশা ওই খাওয়া হইল না এই অবস্থা হলো আমরা ভবিষ্যতের জমা লেগে জায় না জমা করুন যায় না জানারে কষ্ট দিতব কিছু না খাইয়া জানারে রসগোল্লা জানে দেখলে তার বডি রেহানো ফেঁসি দাও এরপরে শক্তিরে একটা ওই যে আমরা রুটি মানে খাই করা হয় এরকম করিল কল্লা করছি এখন চার বাক করো কল্লা মাল্লা চাই বাঘ এখন তুমি যেই পাখিটা তোমার হাতে নাও যেটা তোমার জিন্দা দেখতার খলাটা দরকার মানে ওটা খাওয়ার খোলা খাওয়ার বিভিন্ন ইয়ে কাকের অংশেছে সাইরখান থেকে দৌড়ে এসে এসে তার বডির মধ্যে কল্লা পরে চিন্তা হয়ে গেছে আল্লাহ ওয়ার হাসি সি তুমি ভালো করে জেনে রাখো আমি আল্লাহ সকল মানুষ কেমে মাঠে আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে ওই দিন তুমি আমার কাছে দাঁড়ায় জীবনের সবকিছু হিসাব দিতে হবে এই বয় ছাড়া এই কথা ছাড়া একটি জাতির স্থায়ীভাবে তার শরীরের পরিবর্তন করা যায় না কিছু সময়ের জন্য অস্থায়ী ভালো করা যায় কিন্তু স্থায়ী ভালো করতে হইলে যে এই পৃথিবী ধ্বংস হবে আমিও ধ্বংস হব আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো এই বিশ্বাস ছাড়া একটি জাতির স্থায়ী পরিবর্তন করা যায় না হ্যাঁ অন্য প্রাণীর মতো ভাববেন ঘুমায় গেছেন নাকি আল্লাহ কথা বোঝাবার জন্য বহু আক থেকে ধারাবাহিক ভাবে এই আলোচনা শুরু হয়েছে সোরা তিনের মধ্যে আল্লাহ রা একবারে উদাহরণ দিয়ে একটা জিনিসের শপথ করে বলেন শপথ করেছেন আল্লাহ রাবুল আলমিন ইমামি এই দুইটা হলো মানুষের খাওয়ানের গাছ এই দুইটা জিনিসের তিন হলো একটি পল তার ভিতরে কুপ গুটা ছোট ছোট এই পল মানুষের জীবনের অনেক উপকার আসে মানুষের অনেক দেহের জন্য কল্যাণকর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দুই নম্বরটার নাম হলো একটি গাছ এর দিয়া তেল দিয়া অনেক কিছু করা যায় যেমন খাবার দাবারের কাম চলে ঠিক তেমনি ভাবে একটা দুইটা না আশিটা রোগের ঔষধ হয়ে যায় নিজেও জৈতুনের তেল দিয়া রুটি খেতেন তেল দিয়ে রুটি খেতেন এই জন্য খালিবাতুল মুসলিম হতো তোমার রাষ্ট্রপ্রধান হওয়ার পর যেই সময় দেশে আরো অভাব নাই পর্যাপ্ত পরিমানে গম পাওয়া যায় গুস্ত পাওয়া যায় কিন্তু এরপরও তিনিবে শুকনো রুটি হাজু তো মহারতীল্লাহ এখনো কঙ্কাল হয়ে গেছেন আমরা দেশের রাষ্ট্র যারা ছাড়া হ্যাঁ দেখা যায় যাওয়ার হয়ে গেলেন তো সকলে মিললে হয় উমর রেট বোঝাবার দরকার যে এখানে বুস্ত তো পর্যাপ্ত হওয়া যায় গমের অভাব নাই তুমি এই গমের রুটি জবের রুটি না খাইয়া আর বুস্ত দিয়া খাইলে এই যাই তুনের তেল দিয়ে ইদে দিয়ে না খাইলে উনি অসুবিধা রাখি স্বাস্থ্য তো হম দরকার দেড় সালে গেলে তো স্বাস্থ্যের দরকার না সারা রাত দেখা যায় একটা মিনিট তিনি অবসর থাকে না ই করোনা গরির কোন খুশকাল আছে কোন অসুবিধা আছে না হয় খেয়া মাঠে আল্লাহ লাস আমার জবাব দিতে হবে কেউ তো সাহস পায় না উমরের সামনে গে দাঁড়ায় কথা বলতো ব্যবহার আছে এটা আল্লাহ লোকটা বয় দেয় মানুষ দেহলু ডরাই ই আল্লাহর দান এমন কি শুধু বাচ্চারা ওই যুগে যদি আমরা মা করাইতে গেলে ওই সময় করছো তাড়াতাড়ি ভেসাব করি না তো মশা মশা লই তো ভাগলাইতেছে তাড়াতাড়ি করি না ভাগলাই তো ওই যুগে কোথাও ভেসাব করবি না উম ডাক দিম ফেস আপ করে দেয় ওর ডাক দিয়ে না আমি তো ভেস করে দিচ্ছি আমরা দেশের বাচ্চারা সময় হুমাও পাগল কি প্রভাব আল্লাহ এবং এমন কি আল্লাহ রসুল বলেন তুমি যে রাস্তায় দিয়ে যাও এই হতে দেয় কথাটা বুঝছেন উমর আল্লাহ হলো রাস্তা দিয়া গেলে তেল দিয়া গোষ্ঠ দিয়া খান না এই সাহস কেউ রয়ে না সকলে মিলে হয় যে আমরা এক কাজ করি কি উনার মেয়ে যে হাফসা রবিহান উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী উনারে ফাঁটাই যদি আদরের স্ত্রী দমক দিব কাজ এখন ঠিক না সকলে মেয়া মিলে গিয়া হইলো আপনার রাববার একটু কন্যা করতাম গিয়া আবা দেশে তো পর্যাপ্ত পরিমানে যায় গোষ্ঠের অভাব নাই এখন এই রুটি গুলা গোষ্ঠী করতে পারতেন এই কথা কবার পরে এখন খান্দা শুরু আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম আপনি খান্দা শুরু করে মা। আমি জীবনে কোনদিন কল্পনা করি না বিশ্ব নবীর হ্যাঁ আমি তো তোমার কাছ থেকে জানতে চাই জবাব দাও আমার নবীজি কি খাইতেন এখন বলেন আব্বা আমি সুকনার নাম শুকনার তেল দিয়ে খেতেন মা আল্লাহর কসম কেড়ে বলি পর্যাপ্ত পরিমানে পাওয়া যাক নাম ব্যস্যা এতে আমার কিছু আসে যায় না আল্লাহর কসম করে বলি গমা আমি নবীজির থেকে এক ইঞ্চিও নব না আমি কি প্রভাব আল্লাহ এবং এমন কি আল্লাহ তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার এই হতে দেয় কথাটা বুঝছেন রাস্তা দিয়া গেলে আরেক গলিতে দেয় শান পর্যন্ত যারে নড়ায় উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী উনারে হাটাই যদি কোন বেশ কমার রাগ হয় দমক দিতে যদি যদিও মেয়ে কিন্তু হ বড় আব্বা দেশে তো পর্যাপ্ত পরিমানে ঘম পাওয়া যায় গোষ্ঠেরও অভাব নাই এখন এই রুটি গুলা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমি স্বাস্থ্য একটু ভালো থাকলো দেশের জনগণের পরে খান্দা শুরু করছি আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম আপনি খান্দা শুরু করে মা আমি জীবনে কোনদিন কল্পনা করিনা ই তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো বলেন আব্বা আমি নিজেই দিকে বিশ্ব নবীর আমার তুলে আমি শুকনার তেল দিয়ে খেতেন আমার নবী যা খাইছেন আমি দেখাবো এর বাহিরে আমি যাবো না তাহলে এই জৈতুন যে এটা অনেক উপকারী অনেক রোগের টাইম নেই কত রুগের উপকার হয় তো এই দুইটা জিনিসের আল্লাহ মানব জীবনের সাথে অনেক সম্পর্ক এই হল দুইটা আর একটা সিনিন পবিত্র পাহাড় তুর পাহাড় যেখানে আল্লাহ রসা আলি হিসালামের সাথে কথা বলেছিলেন সাক্ষাৎ না কথা মাতুশীল আর কি সেই তোর পাহাড়ে পাহাড় পৃথিবীর আমিন আর বলতেছে বলদ মানে গরু বলদ আমিন এই বলদ হইলো আমিনের না এখন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মুহাসিনে কালাম তাহলে গেল তিনটা চার নম্বরটা হইল বালাদিল আমিন হাজাল বালাদিল আমিন কোরআন যেই নগরীতে প্রথম নাজিল হয়েছে এবং নিরাপদ শহর এই শহরের ভিতরে মক্কা মোকার বৈতুল্লা শরীফ আছে এর এরিয়ার ভিতরে মশা পর্যন্ত নিরাপদ হইয়া যায় ডুব এটা নিরাপদ শহর এখানে পাইলামের জাগানা এখন পর্যন্ত তাম পৃথিবীতে যত শহর আছে এর মধ্যে সব বেশি নিরাপদ শহর হইলো মক্কা শহর যে কোনো হালাই দেয়া গেলাম আল্লাহ আমার বড় ওই জন্য হলাই দেওয়া গেলাম মহিলা মানুষ আল্লাহ এরা কোন বিপদ করে তো আমি তোমার কাছে দোয়া করি এই শহরটা আল্লাহ তুমি নিরাপদ শহর বানায় দাও এই শহর আল্লাহ এমন নিরাপদ বানাই দিয়েছেন এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা আল্লাহ এমন শহর যে এত নিরাপদ বিশ্বের কোন শহর এখন না একবার জুতার টাল দেখ টাল দিয়া ভালো না মানুষের জুতা হল এ যায় কি আমি জুতার টালের কাছে অনেক কান্দড়াইয়া কহিলাম আহা খুব নিরাপদ কিন্তু এমন ঘটনা লন্ডনের আছে যে সাইকেলের ভিতরে ঢুকছে যে সাতট্টি কেজি মাল ডুকছে এমনি ঢুকছে আমরা দেশের নিয়ম হইলো যখন হতে যাই এমনি বাঙালি যারা আছে আরো ওগুলা মালটা ভালো রেখা হইব আমরা নরম করবো নরম করবো আমি একা আমার সাথে কোনো কাফেরা নাই আমি মদিনাকে নামলাম গাঠি নাম তুই বাস তখন ফসলের আজ এখন এই গাঠি লইয়া যাই হোক কোনো মানুষও নাই আর ঠিকানা আমার কাছে আছে বলে আর রসুলের দেশ নিলেনি সে গাছটি বালায় গেলাম গিয়ে মসজিদে মসজিদে গিয়ার ফলে নামাজ নামাজ নাস্তা উস্তা আর ঠিকানা কুচযায় গিয়া আমার বাড়িতে যা আরো দুই ঘন্টা পরে গা দি আমার এই নিরাপদ শহরের কসম খাইয়া চারটা জিনিসের কসম খাইছেন খায়ার পরে কে মধ্যে ওইব আল্লা সাহেব পারবেন সব ভাঙ্গার পরে আবার যে আমাদের করতে পারবেন তার একটা দৃষ্টান্ত আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন আল্লাহুল আলমিন বলেন লকাদ অর্থ হইলো নিশ্চয় আর কাজ এই কাত শব্দরা যখন অতীত ক্রিয়া ফেলে মাজির আগে আসে তখন এই কাদের অর্থ হয় নিশ্চয় তাহলে নিশ্চয় খবর নিশ্চয় নিশ্চয় খবর হইলো না এটাকে বলা হয় জুমলায় তাকি দিয়া অর্থাৎ এই এই বাক্যটা বাচ্চা যে আচ্ছা ব্যাঙ্গের বাচ্চা দেখছেন ব্যাংকের বাচ্চা তো ওই ব্যাঙ্গের বাচ্চা যখন রতম জন্ম হয় কালো তার ঠ্যাং নাই লেজ আছে দেখছেন কিনা কিছুদিন ধরে লেজ পরে যায় কি ঠেং উঠে ঠিক মানুষ বানার মতো আশ্চর্য খারাপ কথা বলতে এই যে আমরা পরিবর্তন বিবর্তন হইল হইয়া ভিলাম মানুষই গিসিয়া আর রু এখন আমার জিন্দাবাদ আল্লাহ কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে মানুষ তোমার জন্ম কিভাবে আমি সব বিস্তারিত করে বলে দিয়েছি তুমি একেবারে তোমার তো সন্দেহের কথা না তুমি ডরভিনের তৈরি থেকে গেছ অনেক রহস্য আছে অনগত না আল্লাহ কোন রহস্য ছাড়া এখন না এখানে যে চুল দিছে এখানে এরপরে আবার নাকের বৃত্তে চুলখানে চৌকের উড়ে বোর উড়ে চুল এ চুল আবার খেউ দিয়ে হারাইবে লাগে নাকের বিচ্ছে কেন চুল দিলে বাহ উ দিলেন না এখানে চুল না থেকে বিচ্ছে আবার বিচ্ছে আডা লাগিয়ে দিছে গাম লাগাই দিছে আর মশা না হাজার তোমার জন্য হামলা করতেন না আমরা ফুটবল একটা এটা সেজুর বুঝবা লেগে ফানি না যাতায়াত করতাম কারণ এইটা টায়ার যখন সেদুর মতো হয়ে জায়গা থাকবে লাগাইলে টায়ারটা করতো না তো টিউব লাগাইলে টিউব যখন সেদুর হয়ে জায়গাতে এটা যখন দু রিপেয়ারিং করবো লেগেছে একটা বউরের মধ্যে ঠিক কিনা কিন্তু আল্লাহ এটা কর্ম করে যদি সময় আল্লাহ কেমন মহান কারিগর না খেরি গেদের সেদ্রু আছে তারপরে খানেদা সেদ্রু আছে কিন্তু মুহেদা অত বড় ছেদ্রু কিন্তু আপনি দেখেন সব ব্লক করা যায় বন্ধ করা যায় দেখো তুমি কার কথা মানো আমি আল্লাহ তোমার কেমন ভাবে মানাইলাম এই জন্য রমজান মা সুরগিয়া যদি কেউ ফানির মাঝে লাইম বাথার সাজে দেয় রোজা যায় না আমরা দেশে পুকুরে গোসল করে রমজান মাস ও গোসল করতে গেছে বস কয়েকটা হাত ঘন্টা বেরো হানির দুবাই মাছ ধরছে মা খাম করছে আর হানি যদি সিদ্ধা দেয় চোখের ঠিক কেমন মহান আল্লাহ চিন্তা আচ্ছা যত বড় হয় সব জায়গায় মুখর ভানে কিন্তু আপনি একটা ট্যাবলেট খেবেন মুখটা আ হয়ে যা ট্যাবলেটটা মুহুর মধ্যে মুখের মধ্যে ভানি রাখেন ট্যাবলেট টা তখন দরজা কিন্তু গেট বন্ধ করে দিলে মুখ হাত মানুষ হয়ে গেছে ইটা হইল কেনে এটা তার বলার একটা উদ্দেশ্য আছে মুসলমান তুমি এর সাথে হাল দিও না তার বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হইলো কোরআনের মধ্যে আছে আল্লাহ খা এই বানর বানাইছিল ব্যক্তিবিদারে খালি আমরার উপরে থাকতোখানে আমি এমন সব মানুষের বান্দর বানাইছে সম্ভব হলে সামনে কমনে যে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাবুল আলামিন বলেন আমি সবচেয়ে বেশি সুন্দর করে মানুষকে বানাইছি এত সুন্দর আর কোন প্রাণী বানাই আর তু না মানুষকে এত সুন্দর করে বানাইলাম না এখন আমি সুন্দর তুমি হইতেছ কিন্তু আমার সুন্দরের কথা তো আল্লাহ স্বীকৃতি দেন নাই আল্লাহ কোরআনে বলে নাই ও মানুষ তুমি যে সুন্দর এই কথাটা তো বানানে ওয়ালায় হইছে সুন্দর ইচ্ছা করলে আমরা তিনটা রক্ত হতো না রক্ত হয় না তিনটা এখন ইচ্ছা করলে আমরা করে নিতামি এমন লক্ষ কিন্তু আহ যন্ত্রণা তো বোঝা যায় পুরসভ্যাদ না এখন লক্ষ্য করে দেখেন লালকাল ইনসানাপি আিত কবি আল্লাহ মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর আর কর্মকর্তা কর্মকর্তা ডাইনের ওয়াইফের সাথে একজন বইয়া মাত্র সানির রায় তো বোর সাথে মাতলে আপনি যদি এদিকে দিক চান তখন বোর যায় আল্লা বলছেন কারোর সাথে কথা বললে গার ফিরাইয়া অন্য না ফিরলে পুরাটা ফিরবা হয়ে গেছেন আমরা এমনি বল যার সাথে কথা বলবা পুরা রূপ তার দিকে দিবা ভালো আসেনি দেখা যায় ভালো আসেনি মনে কষ্ট হয় ঠিক কিনা শিক্ষা দিছেন যার সাথে কথা বলবা তার কথার দিকে পুরা তো দিয়া তো না দিলে মন খুশি হয় না তো বেগম সাহের সাথে মাতলেও পুরো তু দিয়া মাতুন লাগে আপনার মা তো বেগম সাহেব পুরা তাওয়ার জন্য দিয়া না শুনলে আপনার গুসা উঠে যায় তারা বাধা দেয় হিবার কি তা তুমি সন্দ্র থেকেও সুন্দর আনতে তারা সানি আহ মিনার কামালে চোদ্দ তারিখের চন্দ্রের সেইতে যদি তুমি সুন্দর না হও তোমারে তিন তালাক কথা বলবা তার কথার দিকে পুরা চাইয়া দিয়া না দিলে মন খুশি হয় না তো বেগম সাহেবের সাথে মাতলেও পুরা তা অজ্জু লাগে আপনার মাথা বেগম সাহেব পুরা তাও না শুনলে আপনার গুসা উঠে যায় ঠিক যখন দিকে চাই দিয়েছে বেগম সাহেব আপনি চন্দ্রের দিকে চাইলেন এখানে আমি তো সময় আমার দিকে তারা দেয় সমানি আহ চোদ্দ তারিখের চন্দ্রের সেইতে যদি তুমি সুন্দর না হও তো তোমার তিন তালাক কতালা কিতা না হইলে চন্দ্র থেকে সুন্দর না হইলে কিন্তু সুন্দর হইলে তো তালাক হইত না এই কথা সবই ঠিক সবই বুঝি এখন এইদিকে চন্দ্রের চেয়েতে সুন্দর ই এই কালাকটা শর্ত তালাক বিশ্বর্ত এ এখন শর্তের সাথে তালাক দিছে তোমার বারোবারে যদি যাও তোলে তিন তালাক বারোবারে যদি যায় না তালাক নাই সত্যকারের মুক্তির কাছে গেলে সে হত বাই করতে পারে কি ক্ষতি দিয়া একবার তোমার আমার বাড়ির যদি তুমি আর আও গেছো তো আও যদি তা লাখ তবু আর এত না মুক্তি সবের কাছে গেছে বল মুক্তি সব কয়েক করো তোমার বাড়িটা তোমার নামে লেগে দিলা ওখান আপনার গর আপনার ফুয়ার নামে দিলেন আনিলেন আপনার গরু আছে না তারা কথাটা যাক এখন লক্ষ্য করে দেখেন না তখন তো আর বাহির দোরা ইহানো শেষ করে একে বড় বিচায় মানে আমি যদি গড় থেকে বেরিয়ে যাইতে গেলাম আরতাম না এরপরে যায় আর যাওয়ানোর সুযোগ দেয় না ইসলাম বলছে তোমার বউ কথা না মানে তো বিষ্ণা আলাদা করতা। কিন্তু নিষেধ দেয়া দিছে রুম সেরোনা রোম ছাই না গোসা তুমি গড় সারো আমি বর্ষা করে আর গড় সাড়ে আর কেন সে তো আমরা লুকার ব্যবস্থা বাজা করব। যা করি গড়তে মায়ের এই অবস্থায় গড় থেকে না বা গড়ের ভিতরে যদি আলাদা করেন গড়ের রুমের বিচটা অত হাসি লাগবো নাহলে বিষ খাইবো আর না তা যখন অত বড় কাম করতে হলো অন্যরা যখন জানিনি সে যে আমার গড় থেকে আরো ক্রমো গেছে কি আর্জেন্টিকার একটা লাভ খেতে করতাম তুই একটু দূরে দূরে থাকলে কিছু লাগাল ভাই কিছু লাগাল ভাই না এইরকম থাকলে কথা বলে তো মারছে কিনা আল্লাহ আল্লাহ কোরআন আল্লা যে কোরআনে বলছেন যে তোমাদের স্ত্রীকে তুমিও ওয়াস করে যদি না বুঝে তো বিছনা আলাদা করো বিছনা আলাদা না করলে করার যে সিস্টেম সিস্টেম আছে কথা বুঝেন না শাসন করো এরপরে শাসনও তো না হয় এর ঘরে যাই অবৃত হওয়ার তাড়াতাড়ি না ঠিক না এখন লক্ষ্য করে দেখেন যেই মাত্র শুনছে তালা করিয়া তারা গিতেছো এখন বেড়া তোর মাথা গরম আর এটা স্বাভাবিক হইলে জুশে কল পরে কিন্তু তিন দিন ধরে অফিসও যায় না বাসা কছে অফিসও আসে না কেন লোক পাড়াইছে তখন সার অফিসে না বউ ইরম যে কইস তখন এটা কি তালা না এটা কি রাজাবাসবা কার দরকার আরো ধর কার দরকার মুক্তি বিজ্ঞ উলামা এখারামের দরকার তোরকম ঠিক না আছে আমরা দেশ এইটুই বুঝে আমরা দেশ উলামা কাম মন্ত্রীরা লয়ে যাই যার ফলে দরবার লাগে আমরা তোমরোই দেখো আমাদের কোন আপত্তি নাই মন্ত্রী তোমরো দেখো না দেশ তোমরো চালাও আমরা তো কই না বলে মন্ত্রী তোমরা দেলাও মাঝে ঠিকই না খালি শুধু ইসলাম আর গুতায়ও না তোমরা জায়গা তোমরা থাকো না আমরা এখন আল্লাহর প্রতি কোন আস্থা যদি না থাকে মুল্লা সহ্য করতো না তুই ধরুন ঠিক না আমরা বাংলাদেশের সব পদ দখল করছে মহিলারা ধর প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রী সংসদীয় উপনেতা বিরোধী দলের নেত্রী ধর বড় পদ যা আছে সব তো মহিলারা করছে বাকি রয়েছে বায়তুল মোকারমের যে কোন মহিলার কোরনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় উলামাই কেরাম বলেন সাংঘর্ষিক কিন্তু যারা দায়িত্বশীলের আছে এরকম কোরআন বিরোধী নয় আসো জরবার এরকম কোরআন বিরোধী নয় বিরোধী না নারীর আরো সম্মান দেবো না আমরা কোন আহত নাই কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষ সৃষ্টি করে কোনো সম্মান দেওয়া যাবে না তো ধরে মানে না হয় না এটা বাদ দিত না করবো হ্যাঁ আরো উল্লি গিয়া আমার আমি এক বেটা আমরা আমার টানা আমার আগে কোরআন আয়াত করতেছে ছিল তোমার কেটা কুচি ভর্তা আছে আচ্ছা দেখ বড় বড় ওলামা একফতিয়ান সব আইন জমা করছে সব মেয়েটা হইলো আহমিদ আমি দুজনে আমি কি আমার ওরা তো বিদ্যুৎ করলো আমি বললাম যে কোনো শুদ্ধ হলে যে হরত করেছি কোন রীতি করত যাক এখন বারশা হয় এটা আমার ব্যাপার না এটা ওলামাই ব্যাপার তারাক ওই শ্রেণী না ওই শ্রেণীটা তো এরকম ওই যুগের ওই যুগের বড় বড় ওলামাই কাম মুফতিয়ান সব আইন জমা করছে আমি দু ইজত না এটা নিয়ম না আমি আমার ভাগে দেয় যেমন টান না হওয়া যায় এমন করে দেখেন লক্ষ্য করে দেখেন উলামাই ক্যালাম ওই যুগের সমস্ত উলামাই ক্যালাম এই ব্যাপারে একমতেন এই ব্যাপারে সমস্ত উল্লা সুন্দরিত না অন্ধকার দূর ঘুরে রায় তার বউলে লাইট লাগে না সুন্দরিত হচ্ছে অনেক সময় খেয়ালো থাকে না তো রায় আগে আমার একটু কোরআন করার অনুমতি দিবেননি কোরআন ঘোরার টাইম নেবে তৈল হর এমনিম্ভ করছে আরম্ভ করিয়া না এটা বদলাইয়া কয় আর কমরে করছে আসলে তো কেমন না ইচ্ছা করে করছে এমনি লাকাদ ইনসানা কামরানা ঠিক কেটে কর তু বেড়া আবার কর আবার কয়াদাল কামার পি আবি তুই তো ভাই নেবে না শুরু করছিস কুরোনা এত বদলে সব পিছিত আমি কো রানের মতো বিজ্ঞলামের ক্ষতিক রাখতে গেলে আল্লাহ কালাম বদলাই লাগে এমারো খুঁজাছে কামারা বেশি সুন্দর এটা তো আমরা আসেন না তালা তো আমরা لقد خلقنا الإنسان في أحسن تقضيم سبحانه وتعالى কোন মুক বানাই নাই আমি মানুষকে যেমন সুন্দর বানাইয়াছি দুই নম্বরটা গল্পটা কবি মানুষ সবচেয়ে ইতি বেশি মজবুত সুন্দর অবয়ব মজবুত পরি আমি আল্লাহ মানুষকে বানাইলাম সুন্দর বলা যায় কিন্তু আমি তো মজবুত দেখি না হাতি মজবুত বেশি মহিষ মজবুত বেশি বুঝলে এই মজবুতের অর্থ হইল ও পৃথিবীর মানুষ তুমি যে মজবুত এর অর্থ হইল তোমারও জীব কুকুরের জিবা আছে তার ভিতর থেকে এই কথা বেরো করে এরা এমন পাওয়ার তমার পৃথিবীতে তুমি এই বাসন দিয়ে আগুন লাগাইয়া দাও তোমার জবানের মধ্যে হওয়ার দুই নম্বর হলো মানুষকে কান দিয়েছেন হাতির ও কান থেকে সামান্য অনেক বড় কিন্তু এত বড় কান ওই যে কেটে বই এটা শ্রোতা হইতে পারে না কানের হওয়ার নাই তো ওখানে আছে কানের দ্বারে হাতিরে যদি কে করেন আওয়াজ উনছে কিন্তু আওয়াজ তাহার মত কোন হওয়ার নাই মানুষ তোমার কান ছোট চল্লিশ পঞ্চাশ বছর আগে অনেক কথা তুমি এখন না এই হলো মজবুতের অবস্থা কথা বলছেন এখন আসুন এই আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা কেমতের কি বুঝাইলেন কথা না উদাহরণ দিয়া তোমারে কিসের থেকে কি বানাইলাম তোমার এই দেহটা কোথায় ছিল আল্লাহ আয়াতের মধ্যে বলেন যে আপনি আমার দেহটা আমরা মা বাবার মাধ্যমে যে মা বাবার বডিত আইবার আগে এটা মাড়ির মধ্যে আসলে বাতাসের মধ্যে আসছিল ফানির মধ্যে আস না তিন জায়গা কাজ খাবার আর একটা হইলো বাতাস কটা হইলো তিনটা খাবারের মধ্যে দুই নম্বর হইলো করার জিনিসের মধ্যে ফানির মধ্যে তিন নম্বরটা হলো বাতাসের মধ্যে জিনিস মা বাবা নিচে নেওয়ার পর বানাইয়া বাবার ইডির মধ্যে আর মার বুকের মধ্যে জমা হইল আর তো এখন না আল্লাহ নিজে বলে আল্লাহ নিজে কোরআনে বলেন فَلْيَنْظُرِ الْإِمْسَالُ مِمَّا خُلِقُ خُلِقَ مِمَّا إِنْ دَافِقُ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالْتَرَائِبِ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بُولَيْنَ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُلْبِ وَالْتَرَائِبِ বাবার পিঠের মধ্যে আর মার বুকের মধ্যে একটা আসরে হয় বাংলাদেশ ও থাকলে সিরেড থাকলে সিলেটের আসরে হয় ঢাকার থাকলে ঢাকার আসরে হয় লন্ডন থাকলে লন্ডনের আসরে তো মার বুকের মধ্যে টাকার কারণে মার বুকের একটা আসরটা আসরটা হইল বাবার মোহাম্মতটা হয় আসর হয়েছে যে আনছেন কথা বলছেন আল্লাহুল আলামিন বলেন এই দুই জায়গার থেকে আনলাম তোমার মার ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরির ভিতরে আনার পরে হাতের তালের মধ্যে লইয়া আল্লাহ যদি বলেন আল্লাহ নষ্ট যদি করি আর কামো যদি লাগাই এরকম কোরআন আছে মুহাল্লাখা লাগাই রে বাইশ আঙ্গুল আছে না এখন এই যে বাইশ আঙ্গুল দিতামনি আল্লাহ চোখের সেন্টার ঠিক করে বোয়তামনি না একটু লড়াই দিতাম প্রভু কয়েক বলে দিন আল্লাহ রাপুর আলমিন বলেন নতুন করে বলার আমার কোন প্রয়োজন নাই আমার একটা বোর্ড আছে তার পূর্ণ আকৃতি আমি গঠন করে লৌকে মাহবুজের বোর্ডের মধ্যে লটকাই রেখে দিয়েছি এখন দিককে দিকে খালি তোমরা মশলা লাগাই দাও আল্লাহ তো মশলা লাগাইতা যে তবে এক সিমি মারি ওইখান থেকে আন্না হাবিদা গঠন করল যেখানে মরলে হরে হের দাফন করবো এই কারণে আমরা দাফন করার সময় কোরআন এর একটা দোয়া হিসাবে খাবলা মারি দেয়ার কই মীনহা খালাক না কুম ও ইহা কম এখান থেকে নিশিল এখানে ফেরত দিলাম মাঠে মিল আসেনি আরো তোর মিল আসেনি কেতু আরো তোর এখন ও পৃথিবীর মানুষ যে মাটির দিকে কেচুই চিনেলা তুমি মাটির থেকে উৎপাদিত ফসল যা হয়েছে এমন পানি দিয়ে পৃথিবীর কেউ সুন্দর করে তৈরি করতে পারবে না আমি আল্লাহ রাবুল আল তোর মার ফ্যাক্টরির ভিতরী তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ বানাইলাম অন্ধকারের ভিতরে এত সুন্দর বানাইছি আলোর ভিতরে বানাইলে আলো কেমন সুন্দর হয়েছি আর এখন না আল্লাহ নিজে বলছেন এক লু কুকু বুতি গুলু ম্যাটিং يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلقين في ظلمات ثلاث আল্লা র পর্যায়ক্রমে চল্লিশ দিন পর্যন্ত এদের মেহনত করিয়া মারি একটু মিশাইয়া মেহনত করতে করতে চল্লিশ দিন বসে বসেতে বসে এরপরে এটা রক্তের ফিন রইছে মিন আলাকা তিনশো ষাটটা কঙ্কাল মধ্যে স্প্রিং লাগাইয়া তিনশো ষাটটা জোর মধ্যে আমি কুদ্রুতি স্প্রিং লাগাইছি ইমন স্প্রিং আর কোন হানি লাগাইছি না তোমার এডারক খরচারো এটারও খরচারো এটারও গোলানি যায় কত্ত হারে না গরু হারে না ছাগল হারে না কিন্তু মানুষের দুই টং ছড়াইতে সরাইতে দুই টং এমনি দিয়ে ধার এত যে বেখা বুকা বুঝলে এটা কেমন আল্লাহ বলে তোমার প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কুদ্রুতি স্প্রিং লাগাইছে অন্য প্রাণীরা আমি আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলে এখান থেকে তুমি বুঝিলাও যে তোমাকে কিছুই না সেখান থেকে যদি আমি সৃষ্টি করলাম কবরে রাখার পরে একবার তো বানাইছিলাম না অবশিগ না তাকে বসে দেখা লাভ দ্বিতীয়বার আবার বানায় আমার দরবারে হাজির করার ব্যাপারে আমি আল্লাহ সক্ষম আল্লাহ এমন ভাবে লাগাই দিচ্ছেন একবার আল্লাহ মাঝে মাঝে কিছু ট্যাবলেট দেওয়ান লাগে রাইটের ওয়াজ ধরে এরকম যায় না একবার নৌকা দা যায় আর আল্লাহ ভুল করছে বাইরে তো নাক দিলা না জোরা দিকে না নাক বাইরে তো থাকলে খুলন যায় কি নৌকার থেকে নামতাম জায়গাও কম লাগলে আর আমারও সুবিধা আল্লাহ রাত কিছু দূর যাওয়ার পরে বিলের মাছ গিয়ে নৌকা ডুব গেছে মানুষের সাথে কেউ মরছে কেউ হারছে যে কথা হের ফোর লঙ্গি আছে সেই লঙ্গিও পর্যন্ত কই কি আর জুতা কই গেছে ব্যাগ কই গেছে ছাত্র হয়ে গেছে তার খবর নাই এখন হারি আল্লাহ আগে তো বামন করছো এমনি বালা আমার ব্যাগ গেছে আল্লাহ রিন বলেনা তোমাকে এইভাবে কুদ্ুটি স্প্রিং দিয়ে সুন্দর করে যে বানাইছি আন্দাজ করে নাও মরনের করে আবার জীবিত করার ব্যাপারে আমি আল্লাহ সক্ষমে বলেন আবার জেনে রাখো এত সম্মান মানুষের সবচেয়ে সবচেয়ে মজবুত সবচেয়ে বিদায় এখন এটা দুই দিক থেকে কয়দিক একটা হইলো মর্যাদার দিক থেকে আরেকটা হইলো বডির দিক থেকে ঘটনের দিক কারণ কিন্তু যারা ইমান নাই এরা যত বুড়া হয় অত অসুন্দর হয় আর ইমানদার যত বুড়া হয় তার চেহারা নোট তত বাড়তি তারা যত বুড়া তারা দেখলে তত মায়া লাগতে আর তো এখন যুবক যুবকের সময় একটা সুন্দর আছে আর বুড়ো হিসেবে তখন আর এক সুন্দর বাচ্চা ভাল লাগে সুন্দর লাগে স্যার আর জানানো আজ্লা মানুষ আবার এত নিচে যায় এত নিচে কোনো প্রাণী যায় না কেমনে আবার জেনে রাখো এত সম্মান দুই দিক থেকে এখন কয়দিক থেকে একটা হইলো দুই দিক থেকে আর একটা হইলো বডির দিক থেকে গঠনের দিক থেকে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 তারা যত বুড়া তারা দেখলে তত মায়া লাগতে থাকে আর তো এখন যুবক যুবকের সময় একটা সুন্দর আর বুড়ো হিসেবে তখন আর এক সুন্দর বাচ্চা লাগে সুন্দর লাগে স্যার মাঝে নূর বাড়ে আর যাবানো আর্কমারা দু সাপ মানুষ আবার এত নিচে যায় এত নিচে কোনো প্রাণী যায় না কেমনে তুমি হইলে তত নিচে যাও একটা গরু কিন্তু বুড়া হইলে এত নিচে যায় না কুত্তা বুড়া হইলে এত নিচে যায় না হইলে লাঠির উপরে নির্ভরশীল হয় না সন্তানের উপরে নির্ভরশীল হয় না টয়লেট ও যাইতে গেলে আরেকজনের দৈরা ধরে নেমন লাগে না আমরা দেশে কুত্তা বিলাই টয়লেট নিচে দৈরা কেউ বুড়োইছে তারা না টুয়া ল আবার দেখেন মানুষের ভিতরের চারিত্রিক ভাবে অবস্থা এরকম আছে যে মানুষের চরিত্র এত অধপতন হয় যেখানে কুকুর তাই হচ্ছে আর আরো বালা কুত্তা এত নিচে যায় না মানুষ যখন অন্য প্রাণী কুকুর তার মালিক চিনে না অন্ধকার লক্ষ্য করে দেখবেন কুকুর অন্ধকারের মধ্যে আপনাকে দেখলেই চিনে নাই আমার মালিক এসে মানুষ তুমি এত নিচে গেলে তোমার মালিক ছিনা কুকুর যদি দেখে অন্ধকারের মধ্যে কুয়াশা বাংলাদেশে খুব বেশি তাই একটা গরম টুফি না কাকুর গুললিস এটা হইতাছে কুয়াশার মধ্যে সিনে না এটা দূর থেকে অন্ধকারের মধ্যে কুয়াশা কাপড়া শুন না এমন সময় ভাব ভপ করলো মালিক হ্যাঁ আমি তো বির দূরে করছি এমনি কাছে দেখবেন কলনাটা নয়া ঘন স্পিড এর ল্যাশটা লড়াই দেখছেন এখন না কুকুর তার মালিক ছিল তুমি তোমার মালিক ছিল না কুর্্তা তার মালিক কৃতজ্ঞতা প্রকাশ করে মালিক রেহ আপনি ঘুমান আমি ঘুমাইতাম না কুকুর ঘুমায় না মালিক হাটুজুরে খানায় আর আমরার মালিক ঘুমায় না আমরা ঘুমাই কিন্তু কেন ঘুমায় না হৃদ কোনোদিন জিগায় না বুঝলে আল্লাহ আপনি ঘুমান না কেন আমরা ঘুমাই আপনি ঘুমাইল ও ছবি থেকে যা ঈদ জিজ্ঞাসাও করে না আল্লা মিন বলেন না গুমানির কারণ হইলো আমি তো তোর বানাইছি তোমার অথবা বাংলাদেশের হাওয়ার মাছ কানে বিপদে পড়লে এমন সময় তুই আমি আল্লাহরে ডাকবে রাত দুইটার সময় আল্লাহ ও আল্লাহ আমি গুমায় থাকলে তোর ডাকে জবাব দিব কেডা তোমাদের বিপদ উদ্ধার করার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা মানুষ আল্লাহর দরবার ছেড়ে দেওয়া হ্যাঁ খাজা বাবার দরবার ঠিক মানুষ অকৃতজ্ঞ যুবকের চেইতে আবার যখন বড়া হয় এত নিচে যাই রে বান্ধা তখন তোমার আর কেউ দাম দেয় না আর এখন না দেয়নি হ্যাঁ বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি বিএনপির মনোমানি আছে বড়ো বাদ দিলেছে না কেউ তার এখন আর দাম দাম দেয় না কিন্তু লক্ষ্য করে দেখেন দাম তো দিল না আল্লাহ জানাই দিয়েছেন কেউ তোমার সকলের কাছে মসজিদও যায় গিয়ে বেশি মাথা তো তোমার আচ্ছা ইমাম সাহ বাড়ির কই তাকে আয়না সকলের কাছে বিরক্ত সকলের কাছে আর বেশি বুড়া হয়ে যেত সবাই খাচ্ছে কোন দিন মরবো আমরা এক আর বলেন কোরআানে তখন আর এখন কেউ আল্লাহ আমার জায়গা দেয় না আল্লাহ জায়গা দেই ঠিকই কিন্তু তোর মাপ দেই ঠিক কিন্তু তোর জওয়ান কারোটাতে নষ্ট করছে এটা তো আর তুই ফিরে পাবিনা তুই তোর এখন এখন যদি তুমি এই নৌ জোয়ান তোমার মধ্যে মানুষ দেখলে তোমার মায়া বাড়বো তোমার ইজ্জত বাড়বে এমন কেউ বোঝা মনে না। আল্লাহ কে কেউ বোঝা মনে না। কোন আল্লাহর ওদি যদি তাকে তার খাদেন যদি তার ভাষানও সাব করে কোনোদিনই কথা কয়না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 আর এখন যদি তুমি এই নৌকের কৃতজ্ঞতা তুমি তোমার মধ্যে মানুষ দেখলে তোমার মায়া বাড়বো তোমার ইজ্জত বাড়বে এমন কেউ বোঝা মনে করে না আল্লাহওয়ালাকে কেউ বোঝা মনে করে না কোন আল্লাহর ওলি যদি তাকে তার খাদ যদি তার ভাষানও সাব করে কোনোদিনই কথা কয় না সৌভাগ্যের আলামত মনে হয় আর তো ধর এখন আমরা দেখেন আমরা বাস্তব দেখেন বাস্তব অসুবিধা হইতেছে বেশি সময় নাই টাইম অসুবিধা আর বেশি না এখন লক্ষ্য করে দেখেন আমি আপনাদের বাস্তব উদাহরণ দিই দেশের বেঈমান মা বা বুড়ো হইলে দেখেন বুড়ো হইলে একটু অসুন্দর লাগে তার আর কারোর কাছে দাম নাই হুয়াও জেগায় না হুড়িও জেগায় না কুত্তা দিয়া আর বুড়ির আরেক কুত্তা দিয়া দুইজনের দুই ঘরের মধ্যে বড় মিল নেয় কারো অতদিন ফ্রেন্ডশিপ আছে অন্তঃ স্বার্থ গেছে আর ফ্রেন্ডশিপ কি আসে স্বার্থের লেগে অন স্বার্থ নাই চেয়ার কিরের ফ্রেন্ডশিপ এখন দেখা যাক কোনো দাম নাই কুত্তায় ঘাউ ঘা ঘাউ ঘাউ করলে বুঝে দেয়ারি সিঁড়ি বুড়ার কেউ নাই কিন্তু আমরার মমিন ইমানদার ছাড়া আরো কোথ আমার গরু মিলার একটা নিয়ামত। আমার গরির ভিতর ওজুর বড় নিয়ামক আমার মা এখনো আছে আমার আব্বা এখনো আছে না আমরা আমরা দেখছি বাস্তবে যে আমরা যারা নাকি মা বাপার মানুষ মা বাবা আছে তখন তার যা কিছু করে মা বাবা নিজের সন্তানের লেগে না নিলো বা নিলো বা আমি মনে করি আমার জীবন সার্থক আমার বাবা যদি একটা পছন্দ করে আমার কাছে মনে হয় যে আমার জীবনটা আমার সার্থক আমার বাবা যে পছন্দ করছে বাড়িটা কই বাংলাম পাচ্ছি এরকম তার গর্বের কাজ মনে করে বুঝার কাজ মনে করে না আর ইমান জানার নাই এরা বুড়া মা বাপরে লালন ফালন করন বুঝা মনে করে করতুই যায় না করে না তুলে আল্লাহ রাস তোমাকে নিচের থেকে আরো নিচে তোর তুমি পৌঁছে যাবে তখন দেখবে কিন্তু কিন্তু তারা না <تصفيق> <تصفيق> إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير مملو আল্লাহ রাপুর আলামিন বলেন কিন্তু তারা না তারা না যারা ইমান সম্মান হবে না কেমনি বাড়ে আল্লাহর কাছেও বাড়ে মুমিন ইমান আনছে ও আমলে যারা নাকি আমল করছে সে যখন বুড়া হয় তখন আল্লাহর কাছে তার দাম আরো বাড়তে দেখে কেমন বাড়ে হাদিসে কুর্সির মধ্যে সম্মান বাড়ছে না কোন কি টানা বুড়া গেল যখন স্বামী আল্লাহ হামিদা কমর উজ্জিল কমর এখন এই যে হারলাম না আল্লাহ ডাক দেখা আমার এই বন্ধা জোয়ান মালা হচ্ছে না বইয়ে হঠতো বুঝলাম খারাপ সব লাগবে বইয়া সব লাগবে না আল্লাহ এবার গরো ঘুমাই থাকলো واجه جواب شعب لهاتها سبحان الله حديث شريف المدهيشه নজয়ান কালে যা করতার কারণে যদি না হারে সমান্লাহ অসুখের কারণে যে হরতে পারে না এই জন্য আমি আমার বন্দারে থেকে বঞ্চিত করি না সুস্থ থাকতে যা হরত অসুস্থ ইয়ে না হলেও সমান আল্লা রহমানের শরীর তো আনা লাভ নাই সাহাবি তা দেখ আল্লাহ সাহাবি যে গাই ফোটতে প্রচুর ফরজ নেই রসুল আর মাথে না ফুটতে প্রচুর ফরজ নেই রসুল মাথায় না আল্লা রাবুল আলমী যেমন আমরা দুইজন ফেরস্তা দিছে একজন এলো বালা খাম লেখতো আরেকজন এলো বদ খাম লেখতো তো যিনি বালা খাম লেখত ওনারে দিছে যে তোমারে আমির বানাইলাম তোমার আমির আর বাম কান্দের ফেরস্তারও কী তুমি লেখতে হইলে ডান কান্দের ফেরস্তার পারমিশন ছাড়ালে কেউ না তুমি মামুর তার অধীনস্থ আল্লাহ দেখেন কেমন এখন বেড়াওয়াজাম নিয়ত করছে আইতাম না ভারি নিয়ত হাক্কা মুক্ত করছে আজকে বাজে এমনি কয় একটা সোয়াক আইসে দশটা দশ গুণ বাড়াইলে গুণান করছে হয় মমতাজ বিতাম গানও যাইতাম এমনি ফেরাস্তা লেখতামনি কিতালাম বুঝলে হ্যা যে গান করছে গুনার খামের কোন নিয়ত হয় না কিতালে নিয়ত কিতা বুঝলে গুণার খামের নিয়ত নাই শহীদ বালা খামের নিয়ত হয় নিয়ত কোন গুণার খামের জিনা করার কে নিয় নিয়ত নিয় লেখিস না কারণ মমিন ওই ব্যক্তির নাম গুনা করার পরে গুণা করে সময় হ্যাঁ নিশাও গেছে করিছে ইমানে হ্যাঁ রাখ না ইমান দুর্বল যারা সবল তারা রাগ আর যারা সবল না আমার থেকে আটকাই এখন ই মানে হ্যাঁ ফেরালে দেখুন অনেক মানুষ সিন আমার দেখে আর ও যখন আসে না বাড়িয়া আবার দিয়ে তোলা রাস্তা করলাম আর যেতাম না যে মানে জানি ইত্যাদতে গিয়ে কি টাকা করলো রেটা নষ্ট করলাম না ওই যে ইমানে ধাক্কা দেয় তারা যখন গুতা দেয় এই অবস্থায় যে তোবা করে নিবো আল্লাহ মাফ করে দিলেবো সুতরাং করে এই জন্য মাফ অহং করে না ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টার ভিতরে যদি তোবা না করে তখন বামকানদের ফেরস্তা জায়গায় লেখতাম নি লেখতে পারো পারমিশন দিলাম কিন্তু আমার বাইরে লেখবা না রে কেটাকলে দেয়া হ্যাঁ দেখুন অনেক মানুষ সিন আমার দেখতে পারিয়া একবার দেখেন আর ও তো যখন আসে না বাড়িয়া আবার দিয়ে রাস্তা করল আর যেতাম না দিব না ইতাম দেখতে গিয়ে কি টাকা খান করলাই অতটা সময় নষ্ট করলাম না ওই যে ইমানে ধাক্কা দেয় তারা যখন গুতা দেয় এই অবস্থায় যে তো বা করে আল্লাহ মাফ করে দিলেবো সুতরাং করে এই জন্য মাফ চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টার ভিতরে যদি তোবার না করে তখন বাম কান্ডের ফেরস্তা জায়গায় লেখতাম নি লেখতে পারো পারমিশন দিলাম কিন্তু আমার বাইরে লেখবা না রহমান আল্লাহ মন্দ খাস্তার মন্দনা যাক এখন যে কথা খতাম মাসলাম। হাদিসের মধ্যে এসে বারো খান আগে যাক হতো তা সবগুলো সবগুলো তার আমল্যমান না করলো লেখতে তাকে সুতরাং তার অবস্থা দাম আল্লাহর কাছে বাড়ে না কমে আর তুদর কাজ আমিল আল্লাহ রাবুল আলমিন বলে যে দেখো এইভাবে আবার মানুষ যারা ইমান আনছে আর মেঘ আমল করে যে পুরস্কার হবে না শেষ হইত না আর একটা ব্যাখ্যা হইল দুনিয়াতে তার এই ইমান আমলের যে সোয়াব আমি আল্লাহ দিব তার এই আর বন্ধ হবে না জোয়ান খালে যা করছে কোরআন শরীফ করছে সদ্য কতম যদি আর বৎসরে আর একক্ষতম হারে না কিন্তু চা প্রত্যেক বছর এই শব্দ খতম লেখা বন্ধ নাই চালু আছে তকে অবিশ্বাস আপনাকে অবিশ্বাস করে এদেরকেই কত বলে দেন আলাই সাল আল্লাহ রাবুল আলমিন কে সকল বিচার প্রতির বিচার প্রতি খুব তাড়াতাড়ি শেষ করে নিলাম কথা বলছেন না এখন আগে আগে বিশ্বনবিকে আগে হয়েছে সত্যবাদী ও রসুল বিশ্বাসবাসী ও নিজের সত্যবাদী মিথ্যা কথা বলছেন কথা জানার পর যখন কোরআন তোকে মিথ্যাবাদী ক্যামতটাকেও তারা সব সবকিছু স্পষ্ট করে বোঝানোর পরেও ক্যামতকে অস্বীকার করে সুতরাং এদেরকে জানাই দেওয়ার দরকার যে আল্লাহ আল্লাহ বিচারপতিদের বিচারপতি একদিন আল্লাহর বিচারের আদালতের কাক গড়ায় তোমার একদিন দাঁড়াইতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের তো ফির দান করুন সকলে বলেন আমরা নামাজ ফিরা যায়। কথা বুঝিনি দুর্শোর করি আল্লাহ সারাদটা যারা করে একটা গল্প আমরা তো অসুবিধা মানুষের কষ্টে মানুষের বেশি আমরা আমরা সাতটায় বাদে যারা আইন সাড়ে সাতটায় আরো জমাত হইব না ইনশাল্লাহরে এখন আর বিশেষ করে একটা কথা আগামী শুক্রবার আমরা প্রত্যেক বছর এই খবর যাই কি ইনশাআল্লাহ সকাল দশটার সময় গাড়ি যাইবো এখনো কোচাইবো আপনারা আবার চেষ্টা করবা আমরা চলে হোক এর বাদ মজলি হ্যান্ড ব্যাগ আমরা দেখতে সবরতের রাত্রিতে কবর জিয়ারতে গেছেন কিন্তু আউ বকর উমর উসমান আদিলে ডেকে নিয়েছেন কবর জিয়ারত করতে যাইবা প্রসার মধ্যে এক হাদিস আছে যে হাদিসটাত আছে রসুল সবরচের এক গুরুস্থান গেছিল কথা বুঝেন না এই গুরুস্থানের রসুল একা গেছিল রসুল খারে দেখে নিয়েছিল আর বড় জমা দেখে লই গেছিল তো কবর যে নিয়ম হইল একা একা করম সব বেশি একা একা করলে সব বেশি খানে যখন একলা যায় বা দিল যায় নরম আর যখন মানুষ বেশি থাকে তখন শক্ত থাকে কবরস্থানে গেলে আমার ডর নাই আর মানুষ আছে রয়েছে করে নেয় আর এক লাখ গেলে ডর থাকে খাবার নিয়ে কোনো বিপদ বোধ হয় নরম থাকে কথা বলছে এখন কি সময় খানলে আল্লাহর দরকার তাড়াতাড়ি কবুল হয় মুখ বেয়া করতো সরম করে আর ফাঁসে মানুষ কেমন লেখান কবর জিয়ারতের উদ্দেশ্য হইল কবরের যেমন লাভ একচেতে বেশি লাভ আহমে আর না দুই নম্বর হলেও তোমাকে দুনিয়া টেগি বানাই দিব কথাটা বুঝেন না এই জন্য কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিছে নিজের জিয়ারত নিজে কর জিয়ারত করাইও না করা জেয়ারত করা আর নির্দিষ্ট করে কোন টাইম নেই সব করা সব ফজিলত আমরা বিশ্বাস করি সব ফতের মানে দুইটা সন সহ আদিস আমার আও দিঘিত দুইটা সোন আদিস আমি সোন সহ কোথায় হাত দাসানা আখবাড়ানা প্রথম দিঘিত পর্যন্ত হ্যাঁ সোনে সহি সহি কি তা লক্ষ লক্ষ হাদিসের গহর পরে ননুদ্দিন সিলেটের মধ্যে হাবিজুল হাদিস বলা যায় সিলেটের বড় আলমের ঠিক খাই উনি মোশাই সাহেব বায়েন পরে দিন হুজুর লক্ষ লক্ষ হাদিস ই হাদিস কোনটা সহি কোনটা গাইতে সহি সোনার তালাস করে কতটা বের এটা কেন বুঝতাম তখন তিনি তুমিও সনদের কথা কৌনি তুমি ব্যবহারটা কই গেছে সনদ কই গেছে হাদিস মহাজিদ যখন হাদিস পড়বো তখন তার আধ্যাত্মিক ক্ষমতা কতটুক পর্যন্ত আর আধ্যাত্মিক রে খবরই নাই আমরা তো সনক হ্যাঁ দৈক আদির যদি তার সমর্থনে যদি সহি আদিস থাকে আকিদা সাবিত করার জন্যে কোন আকিদা মাসলা সাবিত করার জন্য সহি আদিশ লাগে আমল সাবিত করার সহি আদিশ লাগে না আমরা অনেক সময় রুটি লাগে আর আপনার হালুয়া রুটি বড় বড় শাক্ষা লাগান কেক বানায় বোঝেনি আর বাচ্চা উত্তি পুড়ে তামসা করার লেগে সব নাই আল্লা রসুল বলতেন আরো হাদিসের দ্বারা প্রমাণিত রসুল বলেন যে রোজা বেশি রাখতেন তুমি যায় হুজুর সবার স্বপ্ন তু রোজার এখন এখানে রসুল বলেন এই মাসুল লিস্টি হয় ই আরবি মাসের বর্ষর শেষ হিসাব শেষ হিসাব হিসাব মিলায় হিসাব মিলায় সবাই কজন মরবা সব হিসাব করে আল্লাহ সমস্ত হাদিসের দ্বারা প্রমাণিত হয় সব রায় সজলতের রায় সুয়াবের সুয়াবের কিন্তু আমরা যা করি সবরাত্রে খুঁজিয়া দেখা like. যদি